الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعود بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولاءنا محمدا عبده ورسوله أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم আহলে সেদিন মহামারা আসা বিহিব চুয়া হুম সাই মহামা আাই আবু হুম স কালামী মজিদের মাধ্যমে কেমত পর্যন্ত আনিওয়ালা সমস্ত মানুষের যাবতীয় সমস্যার সমাধান সবকিছুর ব্যবস্থাপনা ওম্মতের সামনে আল্লা পাক পেশ করেছেন জানার অভাব জ্ঞানের অভাব সেই হিসাবে কোরআনের সর্ব অবস্থায় আমাদের অনেক কিছুই জানার বাকি আল্লাহ সুবাহ রাহুতাল বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনের আয়াতকে নাজিল করেছেন সুরা নাজিল করেছেন तो एर से ही प्रेक्षापटता दिन शेष हो ग मानी ता आयातर हुकुमटा शेष हो गत पंत जहेतु कुरान चलने घटनारु आवृत्ति होते तक तर समाधान कि कुरान कम पंत কোরআনের হুকুমও কে আম পর্যন্ত বলবৎ থাকবে এই জন্য সর্বজমানায় মুসলমানকে কোরআনের জ্ঞান আহরণ করার জন্য বিশেষভাবে নির্দেশ করা হয়েছে আর কিছু কিছু মানুষ যারা কোরআনকে বুঝতে গিয়ে নিজেদের খেয়াল খুশি মতো কোরআন বুঝে পূর্বের জমানার এবং সাহাবাইকে রামদের হাদিসের সাথে মিলেয়া কোরআনের তফসিরকে বুঝতে চায় না তারা স্বাভাবিকভাবে সঠিক শব্দ ব্যবহার করলেও আসলে তারা কোরআনের তফসির সঠিকভাবে বুঝছে না এবং বুঝানো সম্ভব হচ্ছে না আল্লাহ সবাহ রাহুতাল কোরআনের মধ্যে যা বয়ান করেছেন সব কিছুর মূল মানুষ আখের আতকে তৈরি করবে दुनिया जस्तुटा देखते पासी अल्लाह रब्बुल आलमीन कुरान के दुनिया सजावार जो बनाई को सन्देह नहीं विज्ञानी कुरान ऊपर गवेषणा कर तरा बोतेनवाल कुरानी हाकिम জ্ঞানময় এবং বিজ্ঞানময় কোরআনকে বলে তারা লক্ষ্য করে কোরআনের ব্যাখ্যা করতে যে পৃথিবীতে যা কিছু আবিষ্কার হচ্ছে এগুলি সব কোরআন থেকে আবিষ্কার করা হচ্ছে আর কোরআনকে বিজ্ঞানময় কোরআন বলে তফসিল করা হচ্ছে সায়েন্স বিজ্ঞান एट पृथिवीर जगते चलार जो अनेक कि देखी आर और सायंस ए विज्ञान आविष्कार मुसलमान रवहार करी अमुसलमान्यवहार करी आविष्कार करमुसलमान जेगी मुसलमानवहार अनेक समय शिक्षित महल हम मुसलिम जप प्रश्न कर बस मुसलिम महामनीषी प्रश्न करा कुरान धारक बाहक निजेदर अथच कुरानी आपनारा कि गवेषणा करते कुरानी गवेषणा करजा तो अपन कुरानी अन् गवेषणा कर प्रश्नता अनेक समय शिक्षित महलर पक्ष दिए जरा दुनिया शिक्षा खूब बस लेवे पच्ची ग तसलमान विशेषकर ओलामाई कैराम प्रश्न तेज कुरान की विज्ञानमय कुरान बला हे आई कुरानी अपनारा आविष्कार कर लश्नता मुसलिम महामनिषी थे सेनते सुनते तरह प्रश्न साथे हा एकमत पोषण करी अनेक समय ठीक एक कथा बला हे कुरान कुरानी जदि सब आविष्कार थे तो मुसलमाना ओलामाई कलम बड़ बड़ मुक्ति महदेश तरा कुरान दिए कि आविष्कार करश्नता शिक्षित महले जरा कुरान सम्पर्क गवेषणा करल करना एक सम्प्रदाय शिक्षित महल य मध्य आई प्रश्न কোরআনের উপরে রেখে দেয় সেগুলি শুনতে শুনতে আমরাও মাঝে মধ্যে তাদের সাথে একমত পোষণ করি কোরআন এর প্রশ্নের জবাবে হাকিম উলমত আলী থানবির রহমতুল্লাহ আলাই তিনি এর একটা বয়ান লিখেছেন स्तरी पूर्वपुरुष जर नाम विभिन्न आलोचनारे विभिन्न आलोचन मध्य आसले व्यक्ति गर्व हे आल्ला पक इसलमे एम व्यक्तित्व के तैर करा এই সমস্ত প্রশ্নগুলাকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন যার কোনো প্রতি উত্তর দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই মূল বিষয়টুকু আমাদেরকে বুঝতে অনেক সময় ভুল হয়ে যায় যার কারণে প্রশ্ন আসে প্রশ্ন আসাটা ভুল নয় অন্যায় নয় কিন্তু অঞ্জস্যপূর্ণ সমাধান খুঁজে দিতে না পারলেই তখন সমস্যা দাঁড়িয়ে যায় আমি বিভিন্ন জায়গায় অনেক সময় বিভিন্ন বক্তৃতার মঞ্চে কথিত শিক্ষিত সমাজের মুখে অনেক সময় কথাটা শুনতাম তারা বলতেছেন ইয়াসিন অল কোরআন এর হাকিম অল কোরআন ইল হাকিমের উপরে তারা বিজ্ঞানময় কোরআনের শপথ করে তারা বলছে তো বিজ্ঞানময় কোরআনটুকু বুঝাতে গিয়ে তারা যা বুঝাচ্ছেন আর আমরা তখন তার সাথে একসুরে তাল মিলিয়ে হুহু হু শব্দ করে থাকি আসলে ওই ব্যসারাও কিছু বুঝে নাই আমরাও কিছু বুঝিনি আল্লাহ সব তালা এবং সেখান থেকে প্রশ্ন আনতে আনতে বলা হচ্ছে যে মুসলমানেরা তোমরা এত কিছু বড় শক্ত কথা বলো তোমরা তো তেমন কিছু মানুষের কল্যাণের জন্য তেমন কিছুই তোমরা আবিষ্কার করতে পারলে না তাহলে বোঝা যাচ্ছে আমাদের এই কোরআনটাই এবং আমাদের এই মুসলিম জাতিটাই আমরা অধপতনে চলে গেছি আমরা এই সমাজের জন্য কিছু করতে পারিনি এটাই তো বুঝাচ্ছে তারা এবং আল্লাহ সব হ্যাঁ রহমতাল কোরআন কি সমগ্র কোরআনের সারাংশ নির্যাস যারা বড় বড় মুফাসের কারিগণ ছিলেন বিশেষ করে হাজরত আব্দুল্লা আব্বাস রইসুল মুফাসির যাকে আল্লাহ পাক সমস্ত তফসির কারকদের প্রধান বলে আখ্যায়িত করেছেন সাহাবাই কেরামদের মধ্যে তার তফসিরের উপরে সব একমত এবং বিভিন্ন হাদিসের মধ্যে আব্দুল ইবিনী আব্বাস রাজি আল্লাহ তালুর রায়গুলাকে যখন তিনি একটা রায় পেশ করা হয় সেখানে সকলেই দেখা যাচ্ছে তা গ্রহণ করে নেন এই জন্য কোরআনের তফসির কোরআন করছে কোরআনের এক আয়াতের তফসির আরেক আয়াত হচ্ছে এবং কোরআনের তফসির করতে গিয়ে সাহাবাই কেরাম রসুলের থেকে তার কি ব্যাখ্যা আসছে কোরআনের তফসির করতে গিয়ে সাহাবাই কেরামদের কি মত আসছে कुरान तफसिल करते परवर्ती बड़ बड़ शिक्षित ओलाम सबकिन्वयिल आई तफसिल ग्रहण जो्यता हार विशेषकर समाजे एक तफसिल बहुल परिचिति एक तफसिल चलते जेटा के शिक्षित समाज विशेषकर যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছে ওই সমস্ত শিক্ষিত মহল যারা তারা ওই তফসির পড়লে তাদের কাছে খুব উদ্ভব বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জিনিস তার সামনে চলে আসে তখন সে এই কথাই বলে পেলে যে সব তফসির থেকে এটাই শেষ তফসিল অথচ ওই তফসিরটা ওলামায় হকানি রব্বানীদের কাছে কোনো তফসিরেই নয় এটাকে শিক্ষিত সমাজ তফসির মনে করে খুব বাহবা দেওয়া হচ্ছে খুব বাহবা করা হচ্ছে হালাকে ওই তফসিরের উপরে আমাদের অলামায় হাক্কানি রব্বানিদের একমত রায় হল এটা কোনো তফসিরের ক্যাটাগরিতে আসে নাই সেই তফসিরটা আমাদের এই সমাজে শিক্ষিত লোকদের কাছে আছে এবং ওটার মধ্যে এই বিজ্ঞানময় বিভিন্ন কথা তার মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে সেই তফসিরটার নাম তফিমুল কোরআন তফহিমুল কোরআন নামে একটা তফসির বাংলা ভাষায় বিভিন্ন ভাষায় তা অনুবাদ হয়েছে বাংলা ভাষায়ও আমাদের সমাজে আছে এবং সেই তফিমুল কোরআনটা शिक्षित महलर का गले मध्य खूब नतून नतूर सुंदर सुंदर जिनगढ़ पश्न पाए बर्तमान प्रेक्षापट सम्पर्क उद्घाट कर आसरे एनेक बचर आगे एक जगार मध्य मजदिशर मध्य छाल तफसिल आलोचना मापी कोफसर कारक बोलते बोलते बोलते ওমক তফসির তার ওই যুগের জন্যই ছিল যথেষ্ট অবদান রাখছে ওই তফসিদ তার ওই যুগের জন্য যথেষ্ট অবদান রাখছে এই তফসিদ ওই যুগের জন্য যথেষ্ট অবদান রাখছে এইভাবে বলতে বলতে বলতে যায়া বলতেছিলেন যে তফিমুল কোরআন একমাত্র একটা তফসিদ যারা বর্তমান যুগের জন্য এটা থেকে আর কেউ এরকম অবদান রাখে নাই এই কথাটা সেই আলোচনার মধ্যে যখন বললেন তখন আমি বললাম যে শতধিক তোমাকে তুমি তফসির সম্পর্কে তোমার কোনো নলেজই নেই কারণ তফসিরুল কোরআন আজ আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে চলছে কোরআনের তফসির এটা একটা চারটিখানি ব্যাপার নয় যেটাকে বলা হচ্ছে আল্লাপা কোরআন শরীফে কোরআন শরীফের এক আয়াতের তফসির আরেক আয়াত করেছে এটা হলো এক নম্বর তফসির যেটাকে আল্লাহ সুহান বুঝার জন্য বলছি না সিরাতকিম এই সিরাতুল মুস্তাকিম বলতে আপনি কি বুঝাবেন সেরাতুল মুস্তাকিম সঠিক রাস্তা এটা অর্থ করে দিলেন সঠিক রাস্তা সঠিক রাস্তার মিনিংটা কি আপনি কি দিয়ে বুঝাবেন এখন আপনাকে সেরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আসতে হবে তার তফসির আসতে হবে সেরাতুল মুস্তাকিম আপনি মানুষের সামনে পেশ করবেন কি দিয়ে তখন আপনাকে আগে দেখতে হবে যে সেরাতুল মুস্তাকিমের কোনো ব্যাখ্যা আল্লাহ পাক কোরআন শরীফে অন্য কোনো আয়াতের মধ্যে তা করেছে কিনা তালাশ করতে করতে দেখা যায় মুস্তকিমের সম্পর্কে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন এই সিরাতুল মুস্তাকিম রাস্তাটা একটা মুস্তাকিম সোজা রাস্তা সোজা সেরাত মানি রাস্তা সেরাত মানি পোল যেটাকে আমরা আমাদের ভাষায় পুল সেরাত বলি এটা আমাদের মধ্যে একটা ভাষার অজ্ঞতার কারণে হয় আসলে পুল মানি সেরাতুল অর্থেই পোল পোলের অর্থই সেরাত আর আমরা বলতেছি কি আমাদের ভাষায় আমরা পুল সেরাত বলি भाषार अज्ञतार कारण पोल शब्द अर्थाई अर्थटाई पोल और पोल जेटार थी शब्द बाहर करल मुस्तिम सोजा एक पोल सोजा एक रा रास्ता এটার ব্যাখ্যা দিতে যে তালাশ করতে যে আল্লাহ পাক এই আয়াতের সামনে একটু বলছেন আর অন্য আয়াতও বলছেন আল্লাহ আমাদের কি সিরাতুল মুস্তাকিম চাওয়ার জন্য বলছেন আল্লাহ আল্লাহ পাকের কোরআন এত গভীর এত সূক্ষ্ম এত সূক্ষ্ম এত মজা আল্লাহ সুবাহ আমাদেরকে সেরাতুল মুস্তাকিম কামনা করার জন্য দোয়া করার জন্য রাস্তা শিখাইবার জন্য আমাদেরকে বারবার বলছে তোমরা সেরাতুল মুস্তাকিমের কামনা করো আমরা অজ্ঞ মানুষ আমরা মূর্খ মানুষ আমরা তেমন কিছুই জানি না আল্লাহ পাখের বাতলানোর পথে আমরাও চাইতেছি ইহদিনা মুস্তাকিম, মুস্তাকিমা সেরতল মুস্তাকিম এখন আমাদের মধ্যে যারা আকল জ্ঞানওয়ালা এই সেরাতুল মুস্তাকিম তো আমাদেরকে এই রাস্তাটা কেমন রাস্তা এটা আমার একটু আসলে হতো। মুস্তাকিমটা সেরাতিমটা কোনটা আল্লাহ পাক বলে যে বন্দার হয়তো দিলের মধ্যে একটু খটখট করবে সবাই না মানুষের মধ্যে বিভিন্ন স্তরের মানুষ আছে কিছু জকি কিছু আসকিয়া কিছু আছে গবি যারা স্কিয়া মানি সহজেই বুঝে ফেলে বলা মাত্রই বুঝে এসে যায় কিছু মানুষ আছে একটু ব্যাখ্যা করলে বুঝে আসে আর কিছু মানুষ আছে এই ভালো করে ডাস না দিলে দুই একটা ধাক্কা ধুকা না দিলে বুঝে আসে এই তিন ধরনের মানুষ আল্লাহ পাক এই জন্য কোরআনের বিভিন্ন শব্দকে এই জন্য আল্লাহর হাবিব কোন একটা কথা কোনো মজদিসে বললে তিনি তিনবার বলতেন হ্যাঁ তিনবার করে বলতেন যারা এক নম্বরওয়ালা এরা প্রথমবারে বুঝে ফেলত যারা তারপর স্তরে তারা দ্বিতীয় বুঝে ফেলত তৃতীয় নম্বর ওলা কিছু সাহাবি ছিল যারা তিনবার বলার পরে বুঝতেন আল্লাহর হাবিবের প্রত্যেকটা কাজের মধ্যে হেকমত আছে আল্লাহ সবাহান তিনি চিন্তা করলেন প্রথম সিরাজুল মুস্তাকিম বললে এক সম্প্রদায় সাহাবা আছে লোকজন আছে তারা বুঝে ফেলবে সেরাতুল মুস্তাকিমটা এটা কোন রাস্তা এদের ব্যাখ্যা সারাই অটোমেটিক আয়াতেই তারা বুঝে ফেলবে আরেক দল মানুষ আছে তারা একটু ব্যাখ্যার পরে বুঝবে আরেক দলকে আরো ভালো করে ব্যাখ্যা করলে তার পক্ষ তো আল্লাপ বলছি বন্দাকি তো আমি সেরাতুল মুস্তাকিম চাইবার জন্য বলছি সে সেরাতুল মুস্তাকিম তো জীবনে কোনোদিন চিনলো না দেখলো না আল্লা পাক আয়াতের সামনে একটু ব্যাখ্যা দিলেন সেরাত আপনাকে আমাকে একটু বুঝেই দিলেন বড় চালাক মানুষ যারা আজকিয়া যারা বিচক্ষণালা এরা এটুকুর দ্বারাই বুঝে ফেলবে আল্লাহ পাক বলতেছেন সেরাতুল মুস্তাকিম যে রাস্তাটা তোমাকে চেতে বলছি সেটা হল আনাম আলাইহিম ওই রাস্তা যাদেরকে হে আল্লাহ আপনি নিয়ামত সমূহ দান করেছেন আল্লাহ পাক যাদের কি ন্যামত সমূহ দান করেছেন তাদের রাস্তা এখন এটাও প্রশ্নবোধক থেকে যায় তাহলে এই নিয়ামত সমূহ দান করেছেন এখন আমাদের মতো গভী মানুষ যারা আমরা দুই চারটা ধাক্কা ছাড়া বুঝি না আমাদের মতো লোকেদের এখন প্রশ্ন এসা যাবে যে নিয়ামত সমূহ দান করেছেন তাদের রাস্তা এটাও তো চিনলাম এটার থেকে নামত সমূহ দান করলেন তাদের রাস্তা আবার জন্য আল্লাপাক বলতেছে হোম্লা দিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন অমিনান এখন আল্লাহ পাক ওই আমাদের যারা আমরা প্রথম অবস্থায় বুঝলাম না আমাদের জন্য আরো এখন একটু ব্যাখ্যা প্রয়োজন হয়ে গেল যাদের কি আল্লাহ আপনি আমত দিয়েছেন তাদের রাস্তাটা আমরা চাই এখন এটা অস্পষ্ট থেকে গেল নেয়ামত কারে দিছে আর নেয়ামত বলতে এখানে কি নেয়ামত আল্লাহ যাদের যাদেরকে নেয়ামত দিলেন তাদের রাস্তা তো নেয়ামত কোনটাকে বলা হয় আল্লাহ আমরা তো আমাদের পৃথিবীতে নেয়ামত বলতে বুঝি ফল ফ্রুট খানা দানা আবি আব দিয়ে এই সমস্ত গাড়ি বাড়ি এগুলোই তো নেয়ামত মনে করি থাকি তাই না আমাদের সামাজিকভাবে নেয়ামত বলতে আমরা বুঝে ফেলি যে মাসাল্লাহ বড় বড় মাছ মুরগি রুই কাতল এবং ভালো অট্টালিকা শান গাড়ি বাড়িতে থাকা এগুলো হল নেয়ামত আল্লাহ পাক এই নেয়ামতের দিকেই সারা করেছেন এই এই এরকম বাড়ি গাড়ি অট্টালিকা বড় বড় মাছ ইত্যাদি ভালো ভালো খাবার গালিচা দলিচা এই যারা এগুলোর ভিতরে পড়ে আছে তাদের রাস্তা কাছে আল্লাহ তাহলে নিয়ামত তাহলে আমরা তো যে নামত আমরা যেটাকে মনে করেছি আল্লাহ পাক ওইটাকে নেয়ামত বলে আখ্যায়িত করেন নাই আমাদের আকল এখানেই ডিপেক্ট যাচ্ছে এখানে আমরা নেয়ামত মনে করতেছি আরে কত নেয়ামত আল্লাহ দিয়েছেন নেয়ামত খাইয়া কুলে যে পারতেছি এই সব নিয়ামত হ্যাঁ এগুলি এক প্রকারের নেয়ামত কিন্তু আল্লাপাক এই আয়াতের মধ্যে আনামতার দ্বারা ওই নেয়ামতের কে ইঙ্গিত করেন নাই আমি রাস্তা চাচ্ছি আল্লাহ আপনি যাদেরকে নামত দিয়েছেন আনামতা कतगुली शब्द के कुपुरी शब्द बला क्योंकि अनु शब्द साथी इमान चले जाए जबर जगार मध्य पेश पड़े इमान आ कतुली कठिन कठिन कुपुरी शब्द आला फूजर मध्य अनता न्याम दिए आपनी के क्षमता के कहूद नाम मदम सब भूले जदि आन आमार परिवर्तन आन आमु चले आस नामल सम्पूर्ण नाम शेष तो এখন আনহামদা আলেহিম আপনি নেয়ামত দিয়েছেন নেয়ামত বলতে আমার যারা ভালো জকি মানুষ আজকিয়া মানুষ বিচক্ষণওয়ালা তারা বুঝে ফেলছে নেয়ামতের দ্বারাল্লা কি সারা করেছেন কিন্তু যারা আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া বুঝে আসে না আমাদের নজর চলে যাবে এই অটটালিকা, দালান কোঠা বিল্ডিং আরাম আয়েসের দিকে আল্লাহ পাক এই সমস্ত মানুষের দিলটাকে ওই দিক থেকে ডাইভার্ট করাবার জন্য ওই দিক থেকে ফিরাবার জন্য আল্লাহ পাক এই ব্যাখ্যা দিয়েছেন অন্য আয়াত কারণ নতুবা আমরা প্রারেশানি পড়ে যাব তখন আল্লাহ পাক বলতেছে হোমি চারটা স্তর কি আল্লা পাক বয়ান করেছে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন সেই নেমত গ্রহণকারী ওয়ালাদের সংখ্যা চার স্তরে আল্লাহ বয়ান করেছেন এক নম্বর ন্যামত পেয়েছেন যারা এই ন্যামতের দ্বারা ন্যামতে আল্লাহ ন্যায়ামতে নবুয় আল্লাহ পাকের এটা এক নম্বর নেয়ামত সারা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষকে বোঝাবার জন্য আল্লাহ পাক বলছেন প্রথম নম্বর নেয়ামত হল আল্লাহর তরফ থেকে সেটা হল নবুয়তের নেয়ামত নবুয়তের নেয়ামত আল্লাহ পাক যাদেরকে দিলেন আল্লাহ পাকের সবচেয়ে নেয়ামত থেকে এক নম্বর নেয়ামতের অধিকারী তারা এজন্য জন্য আল্লাহ পাক বয়ানের সময় তাদের নামটা আঁকে মান নীন ওয়িদ্দিক সিদ্দিকিনের মেসদান বিভিন্ন তফসিলের মধ্যে যা লিখেছেন বিশেষ করে সিদ্দিকের মধ্যে এখানে ওয়িদ্দিকিন আলিফলাম লাগানো হয়েছে তার মধ্যে مع النبیین ওয়া সিদ্দিক আর মধ্যে একটা আলিফলাম আছে এই আল ইফলামেরও বিভিন্ন অর্থ হয়ে থাকে মান নিন এই আসিদ্দিকের মধ্যে বিশেষ করে সিদ্দিকীন শব্দটা হলো সত্যবাদীর জামাত তো সত্যবাদীর জামাত করে এই পৃথিবীর মধ্যে অনেক আছে আবার আল্লাহ পাক বিশেষ করে এই আসিদ্দিকের দ্বারা সিদ্দিকে আকবরকে ইশারা করেছে আহাদে জেহেনি আহাদে খারিজি চার প্রকার বিভিন্ন রকমের অবস্থা আছে অনেক আছে এখানে আজ সিদ্দিকের মধ্যে এক নম্বর স্তর হল সিদ্দিকি আকবর রাজিয়া এরপরে তার গুণের সাথে যারা গুণাম্বিত তারা পরবর্তীতে যে ওই সিদ্দিকের স্তাকের মধ্যে মধ্যে পৌঁছবে শহীদানের শহীদের বহু বসন সোহাদা শহীদ সুহাদা শহীদের হাকি কি মানায় শহীদ আর শহীদের কাজ পাওয়া গেছে সেটাও শহীদ দুই শহীদের মধ্যে ফরক আছে বেশ কম আছে আসমান জমিন কাফির মুশ্রিকদের সাথে ইমানের জন্য ইসলামের জন্য জেহাদ কারওয়ালা যারা রক্ত দিয়েছে জীবনকে শেষ করে ফেলছে এরা হল এক নম্বরের শহীদ এই শহীদের মানার মধ্যে আগুনে পুরে মারা যায় বিল্ডিং ধসে পড়ে যায় हठात कर एक्सिडीय मारा जाएक शहीद बला शहीद साव पा एराई शहीद एक ना तीन बार सुरे एखलास पाठ कर ले खतम कुरान शरीफर शाव पावा खतम कुरान शरीफ पूरा पड़ल কোন সন্দেহ নাই কিন্তু আরেকজন পুরা কোরআন শরীফ এক খতম করছে উনিও এক খতমের সবাব পাইলেন উনিও এক খতমের স্বভাব পাইলেন দুই খতমে খতমে দুই সওয়াবের মধ্যে আকার জমির ব্যবধান আল্লাহর হাবিবের জমানার থেকে নিয়ে কিয়মত পর্যন্ত দিনের জন্য ইসলামের জন্য কাফের মোর্শেকদের সাথে আমিরে আলাস সেনাপতির মাথা যারা জীবনটাকে বিসর্জন দিয়ে দিবে যাদের এই শহীদের পরে এরতেসাঁস পাওয়া যাবে না হাদিসের মশালা আছে এরতেসাঁস কাকে বলা হয় মানুষ যুদ্ধের ময়দানে আহত হওয়ার পরে তার চিকিৎসা পাওয়া যাইতে পারবে না যুদ্ধের ময়দানে আহত হয়েছেন নিয়া তাকে চিকিৎসা করার পরে একটু সুস্থ হয়ে গেছে পরে মারা গেছে তাহলে এক নম্বর শহীদ হতে পারল না লাম হাদিসের মধ্যে আসছেন এর তেসাস পাওয়া না যাওয়া চাই যুদ্ধের ময়দানে আছেন সেখানে চটপট করতে করতে ওইখানেই শেষ হয়ে গেছেন এই জন্য রেসুলে পাক সাল্লাহ আলহ সাল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে এমন একটা হায়াত দাও হাদিস আসে আল্লাহ তুমি আমি নবীকে এমন একটা জীবন দাও আমি যেহাদের ময়দানে যাব আমাকে তারা শহীদ করবে তুমি পুনরায় আবার আমাকে জীবন দিবে আবার শহীদ করবে এইভাবে আমি একশোবার জীবন পাব আর একশোবার তোমার রাস্তায় শহীদ হয়ে যাব আমাকে এমন একটা জীবন তুমি দান কর शहीद हवार जे नल्ला रसुलर्मी पा करूक एरकि जो आज जान दी राजी है ना माल दीते राजी है सब कारण जाना एन মুসলমানের কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কোটি কোটি টাকা দিয়ে ফেলবে তবু আমার জানটা থাকুক কোন ধর্মীয় যুদ্ধ এরকম এখন তো আমাদের দেশে সেই ধর্মীয় যুদ্ধ নাই সেটা প্রেক্ষাপট কখনো হলে সেগুলার বিভিন্ন শারায়ত আছে কোনটাকে ধর্মীয় যুদ্ধ বলা হবে কোন সময় হবে এগুলির হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা আছে তো সেরকম আসলেই দেখা যাবে তবু আমরা মাঝে মধ্যে যেহেতু আমাদের এগুলি সেরকম যুদ্ধ হয় না দেখেই হয় এই অবস্থায় মাঝে মধ্যে ওইরকম আন্দোলন অবস্থার মধ্যে দেখলে বোঝা যায় যে তখন আমরা সকলেই একটু সামান্য একটা ট্রায়ারের চাক্কা বাস্ত হইলে সব পালিয়ে এর কারণ হচ্ছে যে মানে হচ্ছে যে আমরা আসলে মৃত্যুকে বেশি ভয় পাই আর সাহাবায়িক রাম যারা ছিলেন তারা ওইরকম যুদ্ধটার হাকিকত চোখের সামনে দেখছেন তারা যুদ্ধটাকে বাস্তব দেখেছেন জান্নাত বলতেছেন আমরা জান্নাতের গ্রান পাচ্ছি যেটা অহুদের যুদ্ধের মধ্যে শাহবাহ কেরাম বলতেছেন इन्नी पाइते खेजुर गि एकटू पर जानना जब पेट भैया खाना खाव तर एक हमारे मृत्युता होते देरी है जानना जेते একটু পরে চালাচ্ছেন আর আগের জবানার যুদ্ধ তো আল্লাহ আজিব আজিব হালাত যে সমস্ত জঙ্গি আর মুখে হোনাই নিয়ে বিভিন্ন যুদ্ধ গুলার বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া দিতেছে কাফেরদের পক্ষ থেকে বাহাদুর সামনে আইসা সে ডাকতে থাকে কে আসবো আমার মোকাবেলা আসো আল্লাহ আল্লাহ হ্যাঁ না হুতা এইভাবে কাফেরদের পক্ষ থেকে তারা আওয়াজ দিচ্ছে এইদিকে মুসলমানদের থেকে হাজর আলীকার তাহলে বোঝা যাচ্ছে দেখেন তখনকার যুদ্ধটা কেমন যুদ্ধ ছিল আরে এখন তো ফুটপাট করে মাইরা দিয়া বাহাদুরি দেখাচ্ছিল ওই জমনার যুদ্ধ এটাই ছিল আসল পুরুষ তার যুদ্ধ সামনে চলবে তরবারি। তখন দেখা যাবে যে কে ইমানের উপরে কত বলিয়ান এজন্য জন্য সাহাবাইকার আল্লাহ রসুল তিনি দোয়া করলেন জাল্লাহ কিন্তু আল্লাহর হাবিব আল্লাহর হাবিব দোয়া করেছেন কিন্তু রসুল পাকাম যুদ্ধের ময়দানে শহীদ তার মধ্যে বিভিন্ন একমত সিরে পোড়াণে বহুত কথা আছে যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক ওইভাবে কাফেরদের হাতে যেইভাবে আহত হয়েছেন অহুদের যুদ্ধে শহীদের মর্যাদাও দিয়েছেন আর আল্লাহ রব্বুল আলমিন সাধারণ মৃত্যু হিসাব রসুল আসেন এর জন্য শহীদের মাকামও আল্লাহ রসুলকে দিয়েছেন এই জন্য ইন্তেকালের আগে ওই বিষমিশ্রিত ওই ইহুদি মহিলার বিষ মিশ্রিত সাগরের গোষ্ঠ রকে সহ বকরির গোষ্ঠের মধ্যে বিষ মিশ্রিত করে সাহাবাই ক্যারামের সামনে পেশ করলেন রসুল ও খাইলেন একজন সাহাবি সাথে সাথে শহীদ হয়ে যান দাল্লা রসুল খাওয়ার পরে মাথার মধ্যে একটু অনুভব করলেন ব্যথা সেটা হাদিসের মধ্যে ওই মহিলাকে শাস্তি দেওয়া হয়েছিল ইত্যাদি অবস্থা অবস্থা দ্বিয়ের পরিবর্তে ক্যাসাসের পরিবর্তে কেন বিশ বিষ বিস্তৃত বলে বিশ যেহেতু এই মহাম্মদ যদি সত্য নবী হয় তাহলে বিশে তাকে আর যদি সে সত্য নবী না হয় তাহলে বিষ খাইয়া মজা যাক আমরা তার জ্বালা যন্ত্রণার থেকে বেঁচে যাব তো বিষ খাইলেন আল্লাহ অনেক অনেক জায়গার মধ্যে এরকম আছে ওই বিশ ওই জিনিসও তাকে ইশা করে বলে দেয় যে আমাকে বক্ষণ করো না আমার মধ্যে এই অবস্থা আছে কিন্তু ওই অবস্থার ভিতরে ওই দিন ওই বিষটা তো রসুর উ ফেলছিলেন কোনো ক্ষতি হয় নাই ওই বিষের অ্যাকশনটা হাদিস শরীফের বয়ান হচ্ছে মাথার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাকের মাকসাদ হল আমার রসুল যে বারবার করে শহীদের দোয়া করতেন আমার রসুলকে আমি মাকাম দান করব এই জন্য সেই ব্যথাটা দিয়া রসুলকে ওই ব্যথা সূচনা করেছে তো যাই হোক রসুরে পাক সাল্লাহ সাল্লামের সাহাই কেরাম তারা তো এই অবস্থায় সহি হতে চলেন খুব সুহাদা এই হইল শহীদ অহী সালে মেসদাক কে আমত পর্যন্ত চলবে শহীদের অবস্থাটা কখনো কখন আসবে আর হাকিক সিদ্দিক চলে গেছেন তারপরেও প্রত্যেক জামানার মধ্যে সিদ্দিকিনের জামাত আছে তো আল্লাহ পাক আনামতা আলেহিমের তফসিদটাকে চার স্তরের মানুষ দিয়ে আল্লা পাক বলছেন নবীদের রাস্তা নবীরা যে রাস্তায় চলছেন যেভাবে চলছেন এটা হলো আনামতা আলিহিমের এক নম্বর রাস্তা এখন প্রশ্ন হলো চার স্তরে আল্লাহ পাক কেন বয়ান করলেন তাহলে বোঝা যাচ্ছে কি চারজনের তরিকা কি চারটা খুব বোঝার জন্য বলছি চারটে স্তরে আল্লাহ পাক বয়ান করলেন আসলে তো চারিজনের রাস্তা একটা রাস্তা একটা না কিন্তু আল্লাহ পাক বয়ান করলেন চারিভাগে সিদ্দিক সোহাদা সলেহীন আরাম যাদেরকে আল্লাহ আপনি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত দেন ওয়ালাদের কি আল্লাহ চার ভাগে বাক করলেন তাহলে আমরা মনে হয় বুঝা যাচ্ছে সিদ্দিকিনের রাস্তা আরেকটা সিদ্দিকের রাস্তা যেটা শহীদের রাস্তা আরেকটা শহীদের রাস্তা যেটা তারপরে সলেহিনের রাস্তা আরেকটা হাকিকত্ব তালাস করলে দেখা যায় চারোটা রাস্তা একটাই রাস্তা কিন্তু আল্লাপাক এটাকে চার স্তরে বয়ান করলেন চার স্তরের মধ্যে আল্লাপাক নেয়ামতের রাস্তা বয়ান করতে যায় এক নম্বরে নবীদের যেহেতু নবীদের রাস্তা যেটা ওইটাই আল্লাপাকের রাস্তা ওইটাই শহীদানের রাস্তা ওইটাই সালহীনের রাস্তা ওইটাই শহীদান সকলদের রাস্তা এখন আল্লাহ পাক চার ভাগে ভাগ করা চার স্তরের যেহেতু জমিনের মধ্যে মানুষের অবস্থা হবে কেউ কেউ দেখা যাবে তারা সরাসরি ষোলো আনায় আনা আমলের মধ্যে যে কষ্ট হবে কারণ নবীদের যে মাকাম ছিল ওই নবীদের মকাম অনুযায়ী আমল করা উন্নতির জন্য কঠিন হয়ে যাবে কারণ নবীরা তো সম্পূর্ণ আল্লাহ পাকের তরফ থেকে নেগ্রানি কি তার রাহমতের হাতে ধরা থাকা অবস্থায় তারা কাজ করছে সেটা উন্মতের জন্য সম্ভব নয় নূ আলে সালাদুয়সালাম কি মারতে মারতে মারতে মারতে মারতে মারতে জীবনে এত মারা মারছে গলার মধ্যে রশি দিয়া পেঁচাইয়া কাপড় দিয়া পেঁচাইয়া তাকে নিয়ে ফেলে দেওয়া হয়েছে যে নূ শেষ এমন একটা মায়ের কোনো মানুষ কি দিলে আপনার মতো আমার মতো মানুষ কি দিলে আর মানুষ দেওয়া লাগবে না হাত পা বাইজা যে মশা আমাদের দেশে বাইজা ছুলে এক রাত্রেই তো খাইয়ে ফেলবে মশা আমাদের জীবনের যে হালাত অবস্থা কিন্তু নবী এতভাবে মারার পরেও আল্লাহ পাক ওনাকে আবার সুস্থ করে দিলেন আবার আগামীকাল যে নু আবারও দিয়ে দেওয়ার দো আবারও যে দেওয়া আর এইভাবে মার খাইতে খাইতে চল্লিশ বছর বয়সের থেকে মায়ের খাওয়া শুরু করলেন নয়শো বছর পর্যন্ত মার খাইলেন কি একটা সাধারণ কথা কয়দিন পারবে ইফতার করেননি এটাকে সৌমে বেশাল বলা হয় রোজা রাখছেন আজকা রোজা রাখছেন কালো রোজা পরশু রোজা লাগাতার ষাট দিন রসুল রোজা রাখছেন মাইসকানে কোন ইফতারও নাই সেহেরিও নাই আমরাও সামে বেশাল করি আর আমাদেরকে একটু বলে দেন আমরাও মনে চাই আল্লাহ রসুল বলেন সাহাবারা তোমরা পারবে না তোমাদের জন্য এটা কঠিন ব্যাপার জীবন হালাক হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে রসুল আল্লাহ আপনি যে করতেছেন রসুল বলেন আল্লাহ তোমরা পারবে না আমাকে আমার আল্লাহ খাওয়ায় আমার আল্লাহ পান করায় এবং আল্লাহ কিভাবে খাওয়ায় কিভাবে পান করায় এটা তিনি বুঝেন আল্লাহই বুঝেন এজন্য এটা উন্মতির জন্য সম্ভব না यह आल्लापा मानुषर अवस्थार मध्य जेहेतुले मेस्त थान्वर जुग थिदी ने कलटार समय स्तर भल्लाबीन नमूनाटा रखार जो चार्टागर आल्ला पाक बयान बुजाईन य चार्टा अवस्था के आमद पर्त नवीन दरजा बंद बाकी तीनटा स्तर के आमद पर्त जमिने थक ए रखम लोक पावा কামেল এখনো আছে তো আল্লাহ রব্বুল আলমিন এইভাবে করে আনামত আলহিম কোরআনের তফসির কোরআনে আয়াত দিয়া তফসিরুল কোরআন বিল কোরআন কোরআনের কোরআন দ্বারা হয়েছে মানে তফসিরুল কোরআনকে আপনি এইভাবে করে যখন কেউ বলবেন আমাদের দেশের মানুষের সময় যাই হোক কথা অন্যদিকে চলে যাচ্ছি সেই অবস্থার মধ্যে গোড়ার মধ্যে আমরা ফিরে চলে আসি সেটা হল যে বোঝা যাচ্ছে আল্লাহ সব হানুতালা এই পৃথিবীটা কোরআনকে বিজ্ঞানময় কোরআন বলে এই পৃথিবীর নামত লিফ্ট এরোপ্লেন হাওয়াই জাহাজ অ্যাটেম্বোমা বিভিন্ন জিনিস যেগুলি এখন বিজ্ঞান আবিষ্কার করেছে আল্লাহ পাক কোরআনকে এগুলি আবিষ্কার করার জন্যই কোরআন দিছিলেন এই জন্যেই হ্যাঁ বিজ্ঞানময় কোরআনের কথম শপথ খাইয়া তারা শিক্ষিত সমাজরা বলতেছে যে হুজুররা আপনারা কি করলেন কোরআন থেকে তো আপনারা কিছু বাইর করলেন না সব ইহুদি ইহুদিনাসারারা তারা বাইর করল আপনারা কি করলেন আর তাহলে আমাদের প্রশ্ন হলি রহমতুল্লাহ আল এটি যখন তার ব্যাখ্যা লিখতে গিয়ে বলছিলেন যে কোরআন কি আল্লাহ পাক এই পৃথিবীর সাজাবার পৃথিবীর এটম্ব অমক ইয়ার কন্ডিশন এর উপলেন ইত্যাদি এগুলি যদি যেগুলি দুনিয়া এইগুলি বানাবার দুন আল্লাহ কোরআনকে কারখানা বানান নাই কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন বলেন এখন আপনারা কত রকম কথা কার একটা কথা আছে যারা পারবে না তাদের যুক্তি অনেক রকমের কথা বলে কারণ আপনারা বলবেন হ বুঝছি আপনারা পারেন না হন কত রকম কথা না কইবেন তাই না আরে বাবা আমাদেরকে প্রথম আগে মূল বিষয়ের মধ্যে আসতে হবে আমাদেরকে আল্লাহ পাক এই পৃথিবী যদি এই জন্য মূলের মধ্যে না আসলে আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না যদি আমাদেরকে বিমান বানাবার জন্য আল্লাহ বানাতেন বড় বড় স্টিমার জাহাজ হাওয়াই জাহাজ রকেট এগুলি আবিষ্কার করার জন্য চাঁদের দেশে যাওয়ার জন্য এগুলি যদি আল্লাপাদ মুসলমানকে যদি বানাইতেন সর্বপ্রথম আল্লাহ রবুল আলমিন আমাদের নবীর মাধ্যমে এগুলি সমাধান করত যেহেতু মোহাম্মদ রসুল্লাহ সহজ ছিল কিন্তু আমা রসুল আপনার রসুল আপনার হাবিব আমার হাবিব আল্লাহ পাক যাকে দুনিয়ার মধ্যে কেন বানাইছেন এই জন্য পুরা জিন্দগি তেইশ বৎসরের জিন্দি নবুতের জিন্দিগির হালাতের মধ্যে কোনো দিন এটার প্রতি একটু মনোযোগ দেন না দুনিয়া আবাদ করার জন্য আল্লাপাক বানান নাই আমার আল্লাহ পাক এই জন্য বলছেন এই দুনিয়াটার দাম আমার কাছে যদি একটা মাসির পরের সমান হতো আমি একটা কাফেরকে কে এক পানীয় পান করাইতাম না এই জন্য আল্লাহ পাক বলেন এই দুনিয়া আমার কাছে একটা মাসির সমান মূল্য না এই জন্যই আমি তোমাদেরকে আমার এই জুনিয়ার দুনিয়ার মধ্যে বড় বড় বিল্ডিং হাঁকাই অট্টালিকার মালিক হলে আমরা মনে করতেছি যে আল্লাহর খুব প্রিয় বান্ধারা যার কাছে যত বেশি দুনিয়া আসে বিশাল গাড়ি দিয়া চলতেছে দামি হাবি অবস্থা বাজারে গেলে বড় বড় মাছগুলি কানে ধরে নিয়ে আসে এরা তো দুনিয়ার মসনদের দুনিয়ার ক্ষমতার দাপট সবকিছু তাদের হাতে হয় সারা পৃথিবীটার উপরে এখন হ্যাঁ কত রকমের চোখেরাঙ্গা কত কিছু করতেছে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রসুলের কথা হাদিস একটা নয় এবং কোরআন শরীফের আয়াত একটা দুটা নয় প্রায় অগণিত আয়াতের মধ্যে সবগুলার মধ্যে আল্লাহ হ্যাঁ দুনিয়ার ব্যাপারে বলতে যাইয়া বলছিলেন যে খবরদার দুনিয়ার সাথে এরকম সম্পর্ক করবা কাই ইস্তাজাল্লাহ তাহা তা সাজারাতিন রসুল বলেন তুমি সফর করতে চলছো একটু ক্লান্ত হয়ে গেছো একটা গাছের নিচে সামান্য সময় একটু বিশ্রাম করল আবার একটু পরে আবার রওনা দিছ বলে এই দুনিয়াটা এরকম হালাপ এটা গাছের নিচে সামান্য সময় বিশ্রাম করার যে অবস্থা তোমার অবস্থাটা ওরকম বানাই নাও তুমি এখানে মধ্যে এই অবস্থার মধ্যে আছো তোমাকে দুনিয়া আবাদের জন্য আমি আল্লাহ বানাই নাই বলে তো এখন এগুলির মধ্যে চলবেন আরে বিমানে চলবো আরো কিছু চলবো যা কিছু চলবে তোমরা তো এগুলি সব বানাইছো মুসলমানদের উশিরায় কারণ আল্লাহ পাকের রসুলের হাদিস আছে না যে মুসলমান আল্লাহওয়ালা একজন দুনিয়াতে থাকবে ততদিন যখন মুসলমান চলে যাবে একজনও যখন আল্লাহ বল্লওয়ালা থাকবে না আল্লাহ পাক পৃথিবীকে কায়েম রাখবে না তাহলে পৃথিবীটা তো তোমরা এগুলি বানাইতে পারতো শুধু আমাদের উশিরায় এখন আমরা যতদিন থাকি ততদিন তোমাদের মাতগুরি চলবে আমরা যখন চলে যাব তখন আর একদিনের জন্য তোদের জন্য এই বিমান এই আসমানে যাওয়া হ্যাঁ সমুদ্রে এত কিছু মাতগুরি করা এত কিছু করবি জেট বিমান বামাইবি তখন বানাই যদি তোদের ক্ষমতা থাকে আল্লাহ হর্বুল আলমিন তো তোদের এগুলির জন্য তোরা এগুলির পিছনে মেহনত করে একরা তোদের হায়াত শেষ করবি আর আমাদেরকে এগুলার মধ্যে চোরিয়া চোরিয়া সোভান আল্লাহ সুবাহান্লাহ পরের আমরা হায়াত শেষ করব মুসলমান মুসলমান এই জন্য মুসলমান যে কোনো জায়গায় গাড়িতে চলবে হাওয়াই জাহাজে চলবে আল্লাহ পাখের তসবি বায়ান করবে আল্লাহ রবুল আলমী কসবিহাত পার করবে তোরা এগুলি সব কিছু বানাইছে তোরা এগুলার জন্য বিন্দুমাত্র সবাব পাবি না তাইব কারণ সবাব যোগ হওয়ার কোনো ক্ষেত্রই তো নাই সবাব যোগ হতে ইমান শর্ত না তো তাদের ইমান নাই সবাব যোগ হওয়ার কোন ক্ষেত্র নাই বিধায় তোমরা দুই পয়সার স্বভাব পাইবে না আর তোমাদের এরকম বড় বড় হ্যাঁ হাওয়াই জাহাজের মধ্যে আমরা বসে বসে আমরা সোহানুল্লাহ পড়বো আমাদের সফরটা আল্লাহ পাক জান্নাতের সফর বানাই দিচ্ছি মুসলমান কি আল্লাহ সুবাহ এই জন্যই আল্লাহর ওই যে ওই দিন বলছিলাম সময় নাই ওই দিকে নাসের তফসির দুই তিন সপ্তাহ বলে বলছিলাম সেই জায়গার মধ্যে আল্লাহ জিন্নাতের অস আসার থেকে বাঁচার পৃথিবীতে কোনো হাতিয়ার তৈরি করেন নাই মানুষের ওয়াশা মানুষের আঘাত থেকে প্রতিঘাত থেকে বাঁচাবার জন্য আল্লা পাক মানুষকে এক নম্বর মানুষের ক্ষতির থেকে মানুষকে বাঁচাবার জন্য কোরআন শরীফের মাধ্যমে এক নম্বর দিয়েছে তাকে উত্তম চরিত্র মানুষের ক্ষতি থেকে মানুষকে বাঁচাবার জন্য নাস নাস। মিনাল বলতে মানুষ খারাপ মানুষ পৃথিবীতে যত আছে ক্ষতি দেনা মানুষকে কষ্ট দেনা মানুষকে নষ্ট করার মতো মানুষের মাল ইত্যাদি সব নষ্ট করার মতো এক সম্প্রদায় মানুষ পৃথিবীতে আছে আল্লাহ প্রতিহত করার জন্য এক নম্বর এই সমস্ত তুমি ভালো ব্যবহার করো ভালো ব্যবহার করো ভালো কথা বলবা ভালো অবস্থা চলবা তাদের সাথে দেখবা আল্লাহ পাক বলতেছে আমি তোমার দুশ্মনকে তোমার বন্ধু বানাই এবং আল্লাহ নিজে বলতেছে ওয়ালাই এটা সবাই করতে পারবে না আমি আল্লাহ পাকের নামতির উপরে আমার যাওয়ার উপরে যারা নিজকে অটল এবং ধৈর্যশীল হতে পারবে এক নম্বর গুণ তাদের সবর থাকতে হবে অমায়ু হাজিন যাকে আমি আখেরাতের বহুত বড় নামত দান করবো এই গুণ বিশিষ্ট লোক ছাড়া এই গুণ অর্জন করতে পারবে না এই গুণ অর্জন করতে হলে আমাকে উত্তম চরিত্র অর্জন করতে হলে এক নম্বর হল ধৈর্যশীল হতে হবে এবং আখেরাতের মোকাবেলা যদি আল্লাহ পাক আমাকে পুরুষ কিছু করেন ওই লোকগুলোর দ্বারাই সম্ভব হয় অন্যরা কেউ পারবেন তাহলে বোঝা গেল দ্বিতীয় নম্বর হাতিয়ার হবে যেটাকে হাদিস এবং কোরআন যার ব্যাখ্যা দিয়েছেন সেটা হল আল জিহাদি সাবির वही समस्त दुष्ट प्रकृत लोकगला जदि आपनी भालो कथाय भालो परामर्शे भालो कहर माध्यमे तक आपने रस्त आनते परलें ना ता समाज मध्य उशृखल कर समाज खराब कर फेले मानुष के कष्ट देा हे ता ईमान आन समस्त लोकगुला ठीक करार्जाइफ तरवार माध्यमे तथे युद्ध हो तक दुईटा रास्ता एक नम्बर रास्ता हल उत्तम चरित्र দুই নম্বরে যায় কিন্তু পৃথিবীতে কোন অস্ত্র কোন অ্যাটেমবুম কোন ব্রাশ পায়ার এমন কোন অস্ত্র পৃথিবীতে তৈরি হয়েছে নাকি কোনো জিনেরে আপনি গুলি করে মারিয়ে ফেলবেন পারবেন না কিন্তু সে চব্বিশ ঘন্টা মানুষের দিলের মধ্যে অসা দেয় কি দেয় না আল্লাহ এই জন্য সুরায় সর্বশেষ অবস্থা মিনাল নাস। জিন এবং মানুষ দুইটা মানুষকে ক্ষতি করবে এক সম্প্রদায়কে মোকাবেলা করবে তার জবানের মাধ্যমে উত্তম চরিত্রের মাধ্যমে ভালো ব্যবহারের মাধ্যমে আর জিনের থেকে নিজকে আল্লাহ আল্লাপাকের জন্য নিজকে কবুল করাবার জন্য এক নম্বর হাতি হল তসবিহাত আল্লাহ পাকের তসবি এটার উপরে লম্বা লম্বা কথা আছে যে তসবি সারা আল্লাহের জিকির সারা থেকে বাঁচার কোন উপায় নাই। এটার এক নম্বর হাতিয়ার হল এই জন্যে হাতিসুর মধ্যে আল্লাহ নসুর বলছেন ইজা জাকার আল্লাহ খানাস আল্লা পাখের এখন জিকিরের পয়ান আছে বিভিন্ন রকম হাদিসে কোরআন তেলাওয়া জিকির তসবিহাত জিকির এ মসজিদের দিকে হেঁটে যাওয়া যাওয়া জিকির বিভিন্ন রকমের এগুলি জিকির বিভিন্ন বাক্য আর উত্তম জিকির হলো কোরআন তারপরে জিকির এগুলি তো সিহাত এগুলির মাধ্যমে মানুষ তান দূর করা যায় আল্লাহ রসুল বলছেন যখন তুমি তো পাঠ করবে জিকির যখন তুমি করতে থাকবে শয়তান দূর হয়ে যাবে যখন তুমি গাফেল হয়ে যাওয়া তখন সাথে সাথে সে আবার বলবে। তোমার কলবকে সে অশা দিবে এই জন্য এই দুই সম্প্রদায়ের কথাটাই সর্বশীষ সুরেফ নাসের সর্বশেষ কথা যেটা বলছিলাম অনেকদিন আগে মিনাল জিন্নতে নাস মনে রাখতে হবে এই তসমিয়ার তোমরা বিমান বানাইবা বিমানে বসে বসে আমরা তসবি পাঠ করবো আর আমরা শয়তান ও অশার থেকে বেঁচে যাব। আমরা জান্নাতে যাব আমাদের কি বিমান বানাবার জন্য আল্লাহ পাঠান নাই মুসলমান সম্প্রদায় মনে রাখবা যারা শিক্ষিত মহল বলতে বিজ্ঞানময় কোরআন থেকে আপনারা কি আবিষ্কার করেছেন আমরা বিজ্ঞানময় কোরআন থেকে আল্লাহ আবিষ্কার করেছি এটাই হইল মুসলমানদের আসল কাজ মুসলমান জাননাতে যাওয়া রাস্তা শিখাই দিবে সেটা বানাবে এটাই হল আসল কোরআনের হাকিকার আল্লা পাক আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন